বাংলা মানবতার সমাধান বাংলা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 দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে কালিমার দাবি এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আবারও এসেছি আল্লাহ তৌফিকে নাত করেছেন আজকেও আপনাদের সামনে কালিমার দাবি নিয়ে একটি বিষয় নিয়ে কথা বলব আল্লাহ তালা যদি তৌফিক দান করেন প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আমরা জানি রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন গত পর্বেই আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবাদত একমাত্র তারই হওয়া উচিত আবাদতের মধ্যে অন্যতম অংশ এবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সজদা আল্লাহর সাথে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সজদা সেজদার মাধ্যমে রব্বুলি আলামিনের যত কাছে বান্দা পৌঁছে যায় এর চেয়ে অন্য কোনো আমল এরকম নেই যার মাধ্যমে রব্বুল আলমিনের এত কাছে পৌঁছা যায় এটা সেজদার অর্থ এটা সেজদার মর্ম এটা আমার জন্যে মুমিনদের জন্য এক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ শয়তান এই নিয়ামতকে শয়তান আমার এই চমৎকার আমলকে বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন প্রকার বানিয়ে আমার সামনে পেশ করেছে স্বীকৃতিও এসেছে আল্লাহ সাজিয়ে বানিয়ে দেয় দেখতে চমৎকার বিষ রয়েছে শয়তান আমার জন্য ভালো কিছু আনবে না কারণ সে আমার চূড়ান্ত দুঃমনু আদুদিন রবুল আলমিন বলেছেন সে তোমাদের প্রকাশ্য এমন শয়তান এমন দুশ্মন কোনো আমার ভালো চাবে না সে চাবে না যেই বান্দার জন্যে যেই মানুষের জন্যে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে সেই বান্দা আল্লাহর এত কাছে পৌঁছে যাক স্যাজদার মাধ্যমে সেটা কখনো চাবে না আর চায় না বলেই সেই সেসদাকে মানুষের সামনে প্রকাশ করেছে ভিন্নভাবে সে প্রকার বের করেছে যে স্যাজদা কিন্তু দুই প্রকার এক হচ্ছে অ্যাবাদতের স্যাজদা আর এক হচ্ছে সম্মান সূচক সাজদা অ্যাবাদতের স্যাজদা তো আল্লাহকেই দিবা এটা শয়তানের ব্যাখ্যা अबातर सज्दा तो तुम आल्ला ही दिबा कितु सम्मान जिस से तुम्हारे दीते तुम्हार बाबा के दी परो आल्ला बुजुर्गर कबर ही दी पो एट पर समस्या नहीं कारण इबादत हा आल्ला हा अरे हाजिर यहाँ अत्यंत चमत्कार भावे मानुष के विभ्रांत कर प्रक्रिया शैतान पक्ष पेट पुजारी भंड निजे পকেট ভারী করার জন্যে সহজ সরল মানুষকে সহজ সরল মুসলমানকে যাদের দিনই অ্যালিম নাই দিনই জ্ঞান নাই দিনই বুঝ নাই ওই অনুভূতিহীন মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্যে তাদের থেকে কিছু খসানোর জন্যে দুনিয়া কামানোর জন্য ওই সমস্ত ভণ্ড প্রতারকরা তাদেরকে এই অপকর্মের মধ্যে লিপ্ত করাইয়া দেয় অনেক জীবন্ত মানুষ যারা এখনও জীবিত এমন অনেক ভণ্ডকে আমরা দেখেছি তাদের মুড়িদদেরকে তাদের পায়ের মধ্যে সেজদা করানোর হুকুম দেওয়া হচ্ছে করছে অলরেডি এটা স্পষ্ট শিরিক ইসলাম শরিয়ায় কোনো প্রকার নাই আল্লাহ রসুল স্পষ্ট ঘোষণা করেছেন এখানে কোনো প্রকার নাই আল্লাহ রসুলের দরবারে এসছেন মহিলা সাহাবি এসে জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ আকবির স্ত্রীর উপর স্বামীর কি হক ইয়া রসুল আল্লাহ আমাকে একটু আপনি বলে দেন ওই মহিলা সাহাবি কে বললেন যদি কোন মানুষ কোন মানুষকে সেজ্ করতে পারতো জায়েজ হতো এটা যদি এটা যদি সম্ভব হতো তাইলে আমি স্ত্রীকে হুকুম করতাম তার স্বামী যখন ঘরে আসবে তার স্বামীকে সেজদা করার জন্যে এটা এই যে রব্বুল আলামিন স্বামীর মাধ্যমে তার অনেক দায়িত্ব রব্বুলা আলামিন স্বামীর কাঁধে চড়িয়েছেন সেই দায়িত্ব আদায়ের কারণে রব্বুলা আলামিন স্বামীর উপর ওই জিম্মাদারি আদায়ের কারণে অনেক কষ্ট বেচারা করে অনেক কষ্ট তাকে সইতে হয় অনেক জিম্মাদারি তাকে আদায় করতে হয় সেই দায়িত্বের কারণে রব্বুলা আলামিন তাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার বিষয় হচ্ছে এটা যে স্ত্রী তাকে কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার কোনো সুযোগ নাই সেজন্য আমি এই হুকুম করি নাই। এটা আমার কথা নয় প্রিয়নী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের কথা যে মানুষ মানুষকে স্যাজদা করবে এটা হতেই পারে না সেটা যে কোনো ধরনের সেজদা হোক স্ত্রী স্বামীকে আবাদতের জন্য সেজদা করত না यहां तो सम्मान सेजदार जो प्रकार थकतम एक हेबाद से आल्ला केक हे सम्मान से बड़े केजुर्ग देर कबरे पीर बुजुर्ग नामदारी भंडे जामटाई हतो तर रसुल करीम सल वसल्लम स्त्री के हुकुम करतुम तुम्हारी सम्मान जनक से करो क्यों आल्ला रसुल এই কথাকে ডিঙ্গিয়ে যারা নতুন ব্যাখ্যা সামনে আনছে আমরা কি বলবো তাকে নিশ্চয়ই বলবো যেটা শয়তানের কারচুপি শয়তান এটা করিয়েছে शयतान बरदास करते पारे नाई सह्य करते शत्रु अल्लाहर एत नैकट्य लाभ कर सजदार माध्यमे सेजे तर सहजदाटा के से अन्नदी के लिए गानुष के मुबारक अमल वंचित जे सजदार मध्यमे अल्लाहर नैकट्य अर्जन कर आबा जाननाते फिर ना जा सजदा के प्रकार कर आजिमी सेजदा सम्मान जनक सजदा एक बनिए से जो जे आसल उद्देश्य যে চ্যালেঞ্জ সে আল্লাহকে ছুড়ে দিয়েছিল যে যে মানুষের কারণে আজকে আমি আপনার দরবার থেকে বিতাড়িত হলাম ও এই মানুষকে আমি জাহান নামে নিয়েই ছাড়বো এইরকম চ্যালেঞ্জ যখন সে আল্লাহকে ছুড়ে দিয়েছিল ওই চ্যালেঞ্জের কাজ তো তাকে করতেই হবে দুনিয়ায় বসে আর ওই কাজ সে মানুষকে শুধু বিভ্রান্ত করে মানুষকে শুধু পাপ কাজের মধ্যে লাগিয়ে দিয়েই ক্ষান্ত থাকে না এটা তার চূড়ান্ত লক্ষ্য নয় তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষকে মুশরিক বানানো বেইমান বানানো কারণ মুশ্রিক আর বেইমান বানাতে পারলেই তো সে জাহান নামে যাবে মুমিন যত বড় পাপি করুক যত অন্যায় করুক যত গুনাহ করুক কালিমায়ে বিশ্বাসী যদি হয় ইমান যদি তার থাকে ইমান সহ যদি সে কবরে যেতে পারে ইমানের ওই বিশ্বাস নিয়ে যদি কবরে যেতে পারে রসুল করিম সাল্লাম যেমনটি বলেছেন যে ব্যক্তির শেষ কথা হবে লাই লাই সে জান্নাতে চলে যাবে লাইল্লাহ মুখের বক্তব্য হোক অথবা অন্তরের বিশ্বাসও যদি সেটাই হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সেই বিশ্বাস নিয়েও যদি কেউ কবরে যেতে পারে ইনশা আল্লাহ বলা যায় সেই ব্যক্তিও জান্নাতে যাবে শৈতান তো এটা বরদাস্ত করার মতো বিষয় নয় এত সহজ বিষয় নয় এটা কারণ শয়তান তার চূড়ান্ত দুশ্মন হিসাবে তো মানুষকে সে বানিয়ে নিয়েছে जेहेतु चूड़ान दुश्मन मानुष के से निर्धारण कर मानुष के से जानना को चाह चाहमन आल्ला दरबार थे मानुषर कारण ओई मानुष के आल्ला दरबार थताड़ित ताकि जहान नाम रास्त पहुँच दीब जहान नामे पहुँचे दीब यहाँ तर चैलेंज छो यज से यह क्षति रकम भाव हजरत रसुल करीम सल्लासम सल दरबारे एक सहबी आसचन সে বলছেন رسول الله তিতুল হীরা আমি হীরা নামক এক জায়গায় গিয়েছিল আমি ইয়া রাসূলুল্লাহ fara'aytuhum yasjuduna lima ruzubana lahum ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি সেখানে ওই অঞ্চলের মানুষরা তাদের যে লিডার আছে তাদের যে নেতা আছে তাকে সেজদা করি ইয়া রাসূলুল্লাহ এটা আমি দেখেছি তিনি এসে যখন রাসূলকে কথা বর্ণনা করছেন তিনি রাসূলকে বলছেন ইয়া ওগ রসুল আপনি তো ওই লিডারের লিডার সমস্ত জগতের মানুষের লিডার সমস্ত এম্বি আলী সালসাল্লামদের লিডার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী আমরা কেন আপনাকে চেষ্টা করবো না ইয়ার রসুল আল্লাহ হজরত রসুল করিম সাল আলী আসসালামের কাছে সেই আবেদনের সুরে এই কথাটা বললো ইয়ার রসুল আল্লাহ তাইলে আমরাও তো আপনাকে চেষ্টা করতে পারি প্রিয় দর্শক আল্লাহ রসুল ওই সাহাবীর এই আবেদনে আকাঙ্ক্ষার প্রেক্ষিতে যে কথাটি বলেছেন অত্যন্ত চমৎকার কথা জন্য আল্লাহ সেই প্রত্যাশা রেখে আমরা যাচ্ছি কিছু সময়ের জন্যে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরহাম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 कत सुर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल आल कुरान जीवन घनी विधि विधान आज रे दस टायब सम्प्रचार सकाल नशे बांगल्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 আব্দুল রাজাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে জানার জন্য দেখুন আজ রাত সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে trying much to destroy and truthfully my like one with people and believing in Allah and believing in Allah vorher so only in Solomon's 찍14921 nd although my prayer my sacrifice, my life and my death are all for sacrifice, my life and my death are all for Allah sustainer of the world. Lives প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মুবারক জানাচ্ছি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম হজরত যে বর্ণনা আমরা শুনছিলাম যে তিনি বলছিলেন আপনি তো তার চেয়ে বেশি উপযুক্ত স্যাজদা পাওয়ার তখন রসুল তার প্রিয় সাহাবি হজরত কাই সিবনে সাদ কি জবাব দিয়েছিলেন আল্লাহ রসুল বলেছিলেন আর ও আমার সাবি তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও তাইলে কিবরকে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে হজরত ইবনে সাদ আনহু বর্ণনা দিয়েছেন যে তিনি দেখেছেন হেড়ার মানুষ তাদের নেতাকে সেজদা করছে সেই নেতা হচ্ছেন জীবিত অথচ রসুল কাইসকে বলছেন তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও তাইলে কি তুমি আমার কবরকে সাজদা করবা বিষয়টা কেমন একটু অসামঞ্জস্য হয়ে গেল প্রসঙ্গ হলো একটা রসুল বলছেন আরেকটা আসলে অসামঞ্জস্যতা কিছুই নেই মহাদ্দ রাই হাদিসের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ রসুল তার দূরদর্শিতার কারণে আল্লাহ রসুল অথবা ওয়াহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জেনেছেন বিষয়টা যে এক সময় তার উম্মত কবরকে সাজদা করবে এই জন্য রসুল সরাসরি তাকে সাজদার প্রসঙ্গ না এনে তিনি সাদ থেকে অঙ্গীকার নিলেন তুমি যদি আমার কবরের পাশ দিয়ে কখনো যাও আমার কবরকে কি সাজদা করবা মানে রসুল বুঝাচ্ছেন আমাকে তো সাজদা করবাই না উপস্থিত আমি দিচ্ছি না তোমাকে সাজদা করতে কাউ দিচ্ছি না আমি যদি মৃত্যুবরণ করি কবরে চলে যাই তখনো যেন কেউ আমার কবর কেউ সাজদা না করে সব হল্লাহ এই চমৎকার বিষয়টা বুঝানোর জন্যই রসুল এইভাবে ঘুরিয়ে বলেছেন কথাটা তারপর রসুল ওই কথাটাই বলেছেন প্রসঙ্গ আমরা আগের হাদিস বিরতির আগে যেটা বলেছিলাম সেটা বলেছি জানলে রসুল সাল্লু আলিহ আসাল্লাম বলেছেন সাজদা একমাত্র হবে আল্লাহর সম্মানের জন্যে আমি নবী আমাকেও সাজদা করা যাবে না আমার কবরকেও সাজদা করা যাবে না তাইলে জগতের এমন কোন অলি সাল্লাহু আলী ওসাল্লামের চেয়ে বড় হয়ে গেল যে রসুল যেখানে নিজের কবরকে সাজদা করতে নিষেধ করেছেন সেখানে আমি অন্য আল্লাহ আলা বুজুর্গের কবরে গিয়ে সজদা করতেছি তাই স্পষ্ট শিরিখ আমি কালিমা পড়েও কালিমার দাবি পূরণ করতে পারিনি কালিমা পড়েছি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই কিন্তু এমন একটা আমল আমি করে ফেলেছি যে আমার জিন্দিগির সমস্ত আমলকে আমি বরবাদ করে দিলাম হু হাবে আলমিন বলেছেন যে অনেক আমল বান্দা এমন করছে বহু আমল কিন্তু সেই সমস্ত আমলকে আমি জাল নে হু হ্যা ওই ধুলিকোনা যখন বাতাসের মধ্যে উঠতে থাকে তার আমল আমি ওইরকম উড়াইয়া দিই তার কোনো মূল্য আমার কাছে নাই কারণ সেটা শিরিক মুক্ত রয় নাই তার ওই আমলের মধ্যে শিরিক ছিল তার ওই আমল সিস্টেম মত হয় নাই আমার রসুলের দেখানো তরিকা মতো হয় নাই পদ্ধতি মত হয় নাই সেজন্য সে আমল আমার কাছে গ্রহণ যোগ্য নয় এটা রব আলিন বলেছেন কোরআনের বিভিন্ন আয়াতে এরকম প্রসঙ্গ এসছে রসুল করেননি বরং তিনি অত্যন্ত কঠিনভাবে তার উম্মতকে নিষেধ করেছেন কারো কবরে সেজদা করা যাবে না যিনি সেজদা করবেন কারো কবরে আল্লাহ তাহলে গজব তার উপর নাজিল হবে এটা আমার বদুয়া নয় এটা আমার কথা নয় কথা তিনি বলেছেন কবর গুলোকে মসজিদ বানাই ফেলছে মসজিদ বানানোর অর্থ হচ্ছে মসজিদ হচ্ছে সজদার জায়গা ইয়াহুদিন আসাররা তাদের নবীদের কবর গুলোকে জায়গা বানিয়েছে মসজিদ বানিয়েছে মানে হচ্ছে কবরের মধ্যে সাজদা করেছে আল্লাহ রসুল বলেন আল্লাহর গুসা আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর গজব প্রচন্ড রূপ নিয়েছে প্রচন্ড ভাবে আল্লাহ তারা অসন্তুষ্ট হয়েছেন কেন এটা এজন্য জন্য হয়েছেন যে নবী যত উপরের মানুষই হোক না কেন তিনি মানুষ তিনি আমার মখলুক তিনি আমার বান্দা আমি মাবুদ সেজদা হবে একমাত্র আমার জন্য একমাত্র আমার সামনে অন্য কারো কাছে নয় অন্য কারো দরবারে নয় সে যত বড় নামধারী বুজুর্গ হোক যত বড় পীর হোক ও আমার মুসলিম ভাই সরল সহজ মানুষরা আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে আমাদের বিনীত নিবেদন থাকবে এই পবিত্র জায়গাটা এই পবিত্র মোবারক জায়গাটা এই দামি মূল্যবান জায়গাটা এটা একমাত্র আমি আমার রবের জন্য নির্ধারিত করব। অন্য কোন দরবারে অন্য কোন পায় কোনো কবরে এই পবিত্র জিনিসটাকে আমি ন্যস্ত করব না সেটাকে ঝুঁকাবো না একমাত্র আল্লাহর জন্য সেটা নির্ধারিত হত্যা করে আল্লাহ এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ আল্লাহ রসুল বদুয়া করেছেন ধ্বংস করে দেখ রব আলমিন কেন যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে এবাদত খানা বানিয়েছে এবাদতের জায়গা বানিয়েছে মানে ওই কবরকে সাজদা করেছে হজরত রসুল করিম সাল্লাম বলেছেন এটা আবু দাউদের মধ্যে হাদিস আসছে আম্বিয়াদের কবরকে নবীদের কবরকে সাজদা করেছে বনি ইসরায়েল নাসারা খ্রিস্টানরা তাদের জন্য রসুলের বদোয়া জগতের এমন কোনো অলি নাই এমন কোন বুজুর্গ নাই এমন কোন ব্যক্তি নাই যিনি নবীদের চেয়ে বেশি মর্যাদা পান নবীদের কবরকে সজদার করার কারণে যদি রসুল বদয়া দিতে পারেন ইয়াহুদিন আসারাদেরকে তাইলে যারা কবরের মধ্যে গিয়ে সাজদা দিচ্ছেন যারা পীরের পায়ের মধ্যে গিয়ে সাজদা দিচ্ছেন তাদের জন্য কি রসুলের বদ আসবে না তাদের জন্য অবধারিত বদুয়া রসুলের রসুলের পক্ষ থেকে লানত আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজব যতনে এক আমল আমি করি না কেন নামাজ পড়ি হজ করেছি জাকাত দিই যাই করি যেহেতু শ্রী করে আমি কবর যাচ্ছি শিরিক করে আমি দুনিয়া থেকে যাচ্ছি আমার কোন আমল কি কিন্তু কবুল করবেন না প্রিয় দর্শক শ্রোতা এটা কালিমার দাবি লাহ দাবি যে আমি আবাদত করব একমাত্র আল্লাহর সজদা করব একমাত্র আল্লাহর যে আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলছেন সূর্য অনয় চন্দ্র অনয় সেজদা একমাত্র করব আমার অন্য কাউকে নয় রব্বুল আলামিন সবচেয়ে বড় সৃষ্টি অন্যতম বড় সৃষ্টি সূর্য চন্দ্র এগুলো বলেছেন উদ্দেশ্য রব্বুলি আলমিনের যে যত বড় সৃষ্টি হোক যত বড় মানুষই হোক যেই হোক আমি ছাড়া আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম সবসময় এই চিন্তায় থাকতেন এই পেরেশানিতে থাকতেন হায় আমার উন্মত না জানি আমার পর আমার মৃত্যুর পর ইয়াহুদিন আসার মতো করে কিনা আমার কবরকে আমার কবরকে করিম সাল্লাম সব সময় এই চিন্তায় থাকতেন এই জন্যই তো রসুল আল্লাহর কাছে দুহাত করতেন প্রার্থনা করতেন আল্লাহ আল কবুরি ওয়াসন ইউ অবৈধ আমার কবরকে আপনি আবাদত খানা বানাইন না যে আমার কবরকে আবাদত করা হবে আমার কবরকে কেন্দ্র করে মানুষ আবাদত করবে এই এইরকম এবাদুৎ খান আমার কবরকে বানায় না রব্বুলি আলমিনের কাছে আল্লাহ রসুল দোয়া করতেন কেন করতেন এটা এজন্যই করতেন যা রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম অহির মাধ্যমে জেনেছেন অথবা পূর্বের উম্মতের আমল থেকে রসুল অভিজ্ঞতা নিয়েছেন যে নবীদের মৃত্যুর পর কিন্তু উম্মদ শয়তানের প্ররোচনা এরকম বিভ্রান্ত হয়ে নবীদের কবরে শেষ দায় লুটিয়ে পড়তে পারে সেই জন্যে আল্লাহরের কাছে তিনি দোয়া করেছেন মহান রব্বুলি আলমিন সে দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ প্রায় পনেরোশো বছর পরে চোদ্দশো বছর শেষ পনেরোশো বছরের মধ্যে আমরা পড়েছি রসুল চলে গেছেন আমাদেরকে রেখে আজও পর্যন্ত রসুলের কবরের মধ্যে সেজদার কোনো কাজ হয় না আলহামদুলিল্লাহ রসুলের কবর যখন সেজদা হয় না রসুলের কবরের মধ্যে যখন কেউ সেজদা দিতে পারে না সেই সুযোগ যেহেতু নাই দুনিয়ার এর চেয়ে উত্তম জায়গা এর চেয়ে উত্তম কবর কোন অলির হয়ে গেল কোন আল্লাহওয়ালা বুজুর্গের হয়ে গেল যে আমি সেখানে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ছি এটা শয়তানের ধোকা শয়তানের পররচনা ছাড়া অন্য কিছু নয় যেহেতু কবরের প্রসঙ্গ আসছে সেজন্য সাজদার সাথে আরও কিছু প্রসঙ্গ আপনাদেরকে বলতে চাই কবরকে উদ্দেশ্য করে আমরা আরও অনেক কাজ কারবার করি মোমবাতি জ্বালাই মোম জ্বালাই সেখানে আলো জ্বালাই ও ভাই আলো কেন জ্বালাই আগুনকে আমি কি বোঝাতে চাচ্ছি আগুন জ্বালিয়ে আগুন আমাকে কি দিবে আগুনকে তো সম্মান করে হিন্দুরা তাদের পূজা সময় তারা আগুনকে সামনে রাখে তাদের পবিত্র কাজের সময় তারা আগুনকে সামনে রাখে বিয়ের সময় আগুনকে সাক্ষী রাখে তাদের মৃত্যুর সময় আগুন দিয়ে পোড়ানো হয় এটাকে পবিত্র মনে করা হয় তাদের শরীরকে তারা জ্বালাইয়া পবিত্র করে দিচ্ছে আর কিছুই হবে না হিসাব কিসাব ও মুসলমান তুমি পীরের দরবারে মাজারে গিয়ে ওই মোমবাতি জ্বালাচ্ছ আগুন জ্বালাচ্ছ কিসের কারণে কি লাভ কী উদ্দেশ্যে কবরে আগুন জ্বালালে কবরে মোমবাতি জ্বালালে কি হবে কবর থেকে ওই বুজুর্গ আমার মুক্তির ব্যবস্থা করবেন না রজবুল্লাহমিন তিনি তো মৃত যত বড়ো বুজুর্গ হোক তিনি তো মৃত একজন জীবিত মানুষের জন্য তার করার কিছুই নাই এই বিশ্বাস আঁকেই দাঁড়াতে হবে এটা কালিমার দাবি বরং তার জন্যে আমি গুণাহারের কিছু করার আছে আমি জীবিত এখনো আমি তার জন্য কিছু করতে পারি আল্লাহওয়ালা বুজুর্গদের কবরে যেতে আমরা নিষেধ করছি না কোনো মাজার সেখানে যেতে নিষেধ করছি না কিন্তু সেখানে গিয়ে আমি করছি কি আমি তো পূজা করছি আমি তার কবরের মধ্যে হাত দিচ্ছি তাকে চুমা দিচ্ছি এটা তো অন্যায় এটা তো অপরাধ এটাকে পবিত্র মনে করা এটা অপরাধ এই অপরাধ আমি জড়াচ্ছি এবাদত মনে করে এটা শুধু বিদাতের পর্যায়ে থাকে নাই এটা শিরিকের পর্যায়ে চলে যায় আমরা অনেকে কবরে মান্যত করি বাবার কাছে গিয়ে চাই সেই দিকে হাত তুলে দোয়া করি এগুলো কেন করি আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করেন ভাই প্রিয় দর্শক শ্রোতা অরব্বুল আলমিন আমাদের ইমানকে হেফাজত করেন এটা কালিমার দাবি যে আমার সমস্ত সব কিছু হবে একমাত্র কালিমার সমস্ত দাবি মিটানোর জন্য আমাদেরকে তৌফিক আনায়ত করেন কালিমার আরো একটা দাবি নিয়ে আমরা আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশা আবারও আপনাদের সাথে মোলাকাত হবে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب الرحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما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 শূন্য মানবতার সমাধানুম আমি জানি আপনারা দেখছেন